وَإِذَا سُئِلُوا عَنِ الْآيَاتِ يُعَذِّبُونَكُمْ وَإِنْ مَنَعُوهُ عَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ এই সুরার মধ্যে অনেক নবীদের কাহিনী আমরা শুনে আসছি আজকে ছয় নম্বর নবীর কাহিনী আসছে ইব্রাহিম লুত লুতা আলহাল্লাম হুদ আলি আসসালাম অনেক নবীদের কাহিনী শুনে আসছিল এত নবীর কাহিনী আল্লাহ তালা কেন আনছেন এই জন্য এনেছেন দুই কারণে নবী করিম সাল্ল আলাই দিন দাওয়াতের কাজ করতে গেলে দুনিয়ার লোকেরা খুব ওয়েলকাম করেছে নাকি দুশ্মনী করেছিল মেজরিটি লোকে দুশ্মনী করেছে কাজ আগানো যায় না মক্কায় তো পারাই যাচ্ছে না অল্প কিছুর মধ্যে সীমাবদ্ধ মদিনে আসার পরেও কত আক্রমণ কতবার যুদ্ধের মোকাবিলা করতে হয়েছে তাহলে দিনের কাজটা এইভাবে সব নবীরা যেভাবে করেছেন হে নবী আপনাকে ভেঙ্গে না পড়েন কি করি তিনি হতাশাগ্রস্ত না হয়ে যান ওনাকে তিনি আগে নবীদের কাহিনী শুনিয়ে শুনিয়ে সবাইকে বাধা বিপত্তির পাহাড় মোকাবিলা করতে হয়েছে আপনাকে করতে হবে এবং আল্লাহ কিভাবে ওনাকে সাহস যোগানের জন্য দরকার দুই নম্বর হলো তাহলে আমাদের জন্য ফায়দা কি আছে নবী করিম সাল্ল আল সাল্লামের সেই জমানাতে শেষ হয়ে গেছে উনি ওনার দাওয়াতি কাজ প্রচার প্রসার করে চলে গেছেন এখন আমাদের জন্য এই কাহিনী শিক্ষণীয় আছে আমাদের জন্য তাই যে আগের নবীরা যেভাবে তাদের পৃথিবীর মধ্যে উল্টা পাল্টা ইসলামের পক্ষে দুনিয়াটা না মনে হয় খালি ইসলামের বিপক্ষে তা আমরা যখন দেখি আমাদের জমানায় সারা দুনিয়া খালি জানা ইসলামের বিরুদ্ধে দুষ্ণনীতি লেগে গেছে কথা ঠিক কিনা বলেন এটা দেখে মাঝে মধ্যে আমরা একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই কত এভাবে উল্টো দিকে চলা যায় পৃথিবী একদিকে আমরা আরেকদিকে মনে হয় জানা। তো মন ভাঙ্গা হয়ে যায় অনেকে সাহস হারিয়ে ফেলেন অনেকে ইসলামের ব্যাপারে বলে যে এই জমানায় এত ইসলাম ধরে রাখা যাবে না আস্তে আস্তে সারতে থাকি যাস ছাড়তে ছাড়তে দুধ থাকে আর কি এরকমও অনেকের মধ্যে হয়ে গেছে দেখবেন যে এই সমস্ত প্রেসারের কারণে অনেক ছেড়ে দিচ্ছে তো আল্লাহ তালা আমাদের জন্য শিক্ষা রাখছে যে তোমরা দেখো আগের জামানায় যেভাবে কষ্ট করে তারা দিনকে ধরে রাখার চেষ্টা করেছেন নবীরা নবীদের পথেই তোমাদেরকে টিকে থাকতে হবে আসলো তোমরা উপরে টিকে থাকো তোমরাই কামিয়াব আসল কামিয়াব তোমরা হবে যদি তোমরা সত্যিকার মমিন হও এছাড়াও যে সমস্ত অপকর্মের জন্য দুনিয়ার মানুষগুলোকে আগের জামানা নবীদের সময় শাস্তি দেওয়া হয়েছে নিপাত করা হয়েছে ওই সমস্ত গুণা কি এই জমানায় আছে কি না অনেকগুলোই আছে আজকেও আমরা শুনব এবং এগুলো যাদের মধ্যে গুণাগুলো ছিল তারা কিন্তু কাফের যাচ্ছিল তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না আজকে ওই সমস্ত গুণাগুলো দেখা যাবে কোন উম্মতের ভিতরে আছে এই মুসলিম উম্মতের ভিতরে ঢুকে গেছে তো সেগুলো থেকে যদি মুসলিম উম্মা উদ্ধার না পায় আর আল্লাহ কাছে অভিযোগ করে মুসলমান হৈল্লাভ কি হলো তোমার তো কোন সাপোর্টই পাওয়া যায় না এরকম অভিযোগ করি কিন্তু আমরা আল্লাহর যারা প্রতি কোন বিশ্বাস ছিল না তাদের মতো আমাদের কর্মতরতা হালাল হারামের বাজবিচার নাই কার সম্পত্তি দখল করব কাকে ঠকাবো এইগুলোর কম্পিটিশনে থাকি এই মুসলমানিত্বের দাবি করে কতটুকু ফায়দা আছে আর আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার কিভাবে আমরা উপকৃত হব এগুলো আমাদের জন্য কাজে লাগবে আত্মসমালোচনা নিজেদেরকে রাস্তা খুঁজে বের করা সহি রাস্তায় আসার জন্য এই সমস্ত কাহিনী আল্লাহ নবীদের কাহিনী বারে নিয়ে এসেছেন আজকে যে নবীর কাহিনী হচ্ছে তিনি হচ্ছেন মাদিয়ানা আলহালাম সোয়াইবা আর মাদিয়ানে পাঠানো যে নবী তাদেরই একজন তাদের ভাই সোয়াইব মাদিয়ান কোন এলাকা মাদিয়ান হচ্ছে আহ বাইনাল হেজাজ ওয়া সাম হেজাজ থেকে সিরিয়া একটা অঞ্চল ছিল তো ওখানে ওনাকে পাঠানো হয়েছে এবং ইলা মাদিয়ান আসাহুম সো আইবান তাদের ভাই সোয়াইব পাঠানো হয়েছে কোন বিদেশি নবী পাঠানো হয়নি তাদেরই একজন বংশ থেকে সবাই চিনে আর আল্লাহ তালা নবীদেরকে পাঠান এমন বংশ থেকে যারা মোটামুটি সমাজের মধ্যে অনেকটা স্বীকৃত সম্ভ্রান্ত পরিবারে তাদের পরিচয় তাদের ব্যক্তির জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এগুলো সব মানুষের কাছে মনে হয় যে এই লোকটা তাদের মধ্যে অন্য অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ এবং কাছে থেকে চেনার দেখার সুযোগ হয়েছে যেভাবে নবী মোহাম্মদ তার উপাধি আমিন বিশ্বস্ত যার কাছে যে কোন জিনিস আমানত রাখা যায় এইভাবে পরিচিত এবং বিশ্বস্ত লোকেন্ট দান করেন তো আখা আহম তাদের ভাই বলতে তাদেরই একজন এটাকে ইঙ্গিত করা হয়েছে তিনি আসলেন যখন নবুয়ত পেলেন আল্লাহ পক্ষ থেকে নবীদের নবুয়ত অ্যাপয়েন্টমেন্ট দিয়েই বলা হয় এবারে কাজ করেন তিনি বলেন হে আমার কৌম আমার জাতি আমার লোকজন আল্লাহর এই বাদত করো তোমরা তিনি ছাড়া তোমাদের কোনো সত্যিকার কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আর কোন মহবুদ কি আছে আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতা কারো আছে কোন গাছের মাবুদ হওয়ার কোন যোগ্যতা আছে বড় বড় গাছের কোন বড় প্রাণীর গরু সাগরের মাবুদ হওয়ার কোন সুযোগ আছে কোন বড় পাহাড় মাবুদ হতে পারে চন্দ্র সূর্য মাবুদ হতে পারে কোন নবী মাহবুদ হতে পারে কোন অলিয়া উলিয়া মাহুদ হতে পারে সবচেয়ে বেশি ক্ষমতা যার হাতে যার হাতে এই সমস্ত কোয়ালিটি যার আছে তিনি তো মাহবুদ হবেন কিন্তু দুনিয়ার মানুষগুলো এত মাহলুককে মাহবুদ বানায় কেন এটা সাধারণ একটা বুদ্ধির বিষয় সাধারণ একটা বুঝ জ্ঞান থাকার কথা নিজের হাতে মূর্তি বানায় আর তার কাছে পূজা করি তার কাছে সাহায্য চাই এটা কেমন কথা মানুষ কেমনি এইভাবে এটা করতে পারে এই একটা তাদের মধ্যে সেরেক সমানে প্রচলিত ছিল তারা বহু রকমের সেরে লিপ্ত ছিল এই একটা বড় ইমান আকিদার বিষয় সেরেকের মধ্যে আছে আর লেনদেনের মধ্যে একটা বড় করাপশনে তারা ছিল সেটা হচ্ছে ওয়ালা মিজান মাপের মধ্যে ওজনের মধ্যে তোমরা বেশ কম করো না ঠকিও না মানুষকে। ওজন এবং মাপের মধ্যে তারা বেশ কম করতো একটা হলো মিটিয়াল একটা মিজান মিজান হচ্ছে দাঁড়িয়ে পাল্লা ওজন করে এক কিলো দুই কিলো এভাবে করে আর মিটিয়াল হচ্ছে এক ধরনের মাপের পাত্র ছিল আগের জমানায় আমরা তেল খরিদ করতাম পটের মধ্যে করে দিত তাই না চুঙ্গার মতো তাই না এরকম এটাকে হলো এটা কাইল থেকে মিকিয়াল আর দাড়ি পাল্লা যখন হয় মিজান ওয়াজি ওই দোন রকমের কারবার অতীত জমানা থেকে চলে আসে এখন অবশ্য বোধহয় ওইরকম করে চুঙ্গি করে দেওয়া বোধহয় কমে আসতেছে আস্তে আস্তে তারপরেও একেবারে বিদায় হয় নাই কিছু কিছু এখনো আছে হতে এটা নতুন কোন মডার্ন কোন ফর্ম আবিষ্কার হতে পারে যাই হোক এই তারা ওজনে কম করতো ওজনে ব্যাসকম করা দুই হয় যেটা তরিকায়ুরা আবাস আল্লাহ বলেছেন সুরা আর রহমানে বলেছেন যে মানুষের নিয়ম হচ্ছে কি দুই রকমে ঠকায় যখন নিজে বিক্রি করে তখন ওজনে কম দেয় আর কারো মাল যদি খরিদ করে নিজের পাল্লা দিয়ে মাপতে হয় তখন কি করে বেশি করে নেয় এই খবর আবাসে আল্লাহ বলে আলু হুম আবাজ যখন লোকদের থেকে খরিদ করে তখন বেশি করে একটু বাড়াই নেয় কিছু ব্যবসায়ী আছে না এদেরকে কি বলে ফোরিয়া পাইকার যখন তারা কিনে ওনাদের থেকে করে কিনে নেয় পাল্লাটা ওইদিকে ভারী করে আর যখন দেয় তখন একটু কমিয়ে দেয় বিক্রি করে এটা আমাদের দেশে অনেক না আমি সবচেয়ে বেশি বেশি ঠকাচ্ছে ঠকিয়েছিল যখন গোস্ত কিনতে যেতাম আপনারা ঠকছেন কিনা জানেনা আমি খুব ঠকেছি এক কেজি গোস্ত কিনতে গেলে এক নম্বরে ঠকায় কি এতগুলো হাড্ডি আর পশা চামড়া এই চামড়া ফ্যাট ফুট এই চর্বি টর্বি উল্টাপ কতগুলো এত বড় একটা হাড্ডি দিয়ে দিবে এরপরে আপনার এই সবগুলো মিলেই যখন ওজন করে মনে হয় আমরা টান দিল আমার মনে হয় একটু বেশি দিয়ে দিছে কিন্তু আপনি যদি কেউ কেউ এটা পরে অন্য দোকানে গিয়ে মাপিয়েছে মনে হলো যে অনেক কম হয়েছে এক কেজি থেকে কিন্তু সে দেওয়ার সময় মনে হলো বেশি দিয়েছে কিছু ধরার কায়দাও একটা আলাদা আছে এত স্কিলফুল আল্লাহ কি টেকনিক শিখেছে তাহলে ওই এই কাজ করতো ঠকানো এই পদ্ধতি ঠকিও না কম দিও না এরকম যদি করো তিনি বললেন নসিহাত করলেন ইন্নি আকুম ইন্নি আই কুমা হে কম শোন আমি দেখতে পাচ্ছি তোমাদের রেজেক যে অবস্থা আছে অর্থনৈতিকভাবে দেশের মধ্যে আল্লাহ তালা সুখ শান্তি রেজেক তোমাদেরকে দিয়েছেন মোটামুটি অভাব অনটনে কেউ মরছ না সবার একরকমের জিন্দি যাচ্ছে খাই আছে আমি দেখতে পাচ্ছি তোমার আল্লাহর এই খায়ের কে এনজয় করছো এরকম উল্টাপাল্টা করে এই রেজেকের বরকত উঠে যাবে দুর্ভিক্ষ চলে আসবে অনেক সমস্যা পড়ে যাবে এই খায়ের কে ধরে রাখার জন্য ইনসাফ কায়ে করা ঠকিও না মানুষকে যে জাতি অন্য মানুষকে জাতির মধ্যে ঠকানোর প্রতারণার ব্যবস্থা থাকে সেই জাতির মধ্যে আল্লাহর রিজেকের বরকত উঠে এলেন আমরা দেখেছি আরো যখন ছোট গেল কাপড়ের দোকানে কাপড় কিনতাম তিন গছ পাঁচ গজ কিনতাম গজটার মাথা এমন ভাবে ধরে মানে গজের মাথা কেটে ফেলবে আর কি একটু একশো তাও বেশি না আর তখনকার জমানায় এখন কি আছে না আমরা তখন সৌদি আরবে কাপড় কিনতে যেতাম দশ দেখা যায় আরো আধা গজের মতো কমপক্ষে এক বিগত এক্সট্রা দিয়ে এরকম করে কাটি চালায় এক্সট্রা দিয়ে দিল এই যে একটা নবীকে দোয়া করছিলেন যে আল্লাহ তালা যেন মদিনার সায়ের মধ্যে মুদ্দের মধ্যে মাপের জিনিসের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন আহলে মদিনার মধ্যে কিছু কিছু আছে ওইটার প্রভাব আরব দেশ আশেপাশে কিছু কিছু আছে তো আমাদের এদিকে আসলে বোঝা গেল যে একেবারে দেখি শাড়ি একটা যদি দাম হয় তিনশো টাকা দাম কত চায় এক হাজার টাকা চায় তো আপনাদের মতন ভদ্র কেউ যারা আছেন তারা করবেন এক টাকা চাইছে কম পক্ষে হাফ তো শুরু করা দরকার পাঁচশো টাকা তো বলা দরকার হ্যাঁ এরপরে কি করলেন এটা দাম বললেন নাকি এরপরে যা খসাইতে পারে আপনার থেকে কিন্তু এই কি দুই একজন করে মেজরিটি মেজরিটি এই যে তরিকায় তারা লাভবান হতে চায় এই তরিকায় তাদের লাভবান হবে না এই তরিকায় দেশের মধ্যে জাতির মধ্যে বরকত উঠে যাবে এবং না বরকতে ভর্তি হয়ে যাবে জীবনে শান্তি থাকবে না সমাজ নিরাপত্তাহীনতায় ভুগবে তাই হচ্ছে তারপরে তিনি বলেন আর আমি আশঙ্কা করছি যে তোমাদের কাছে এই আখেরাতে এই ঠকানোর কারণে সে কারণে দোনো কারণে তোমাদের আখরাতে আজাব ঘেরাও করে ফেলবে আমি আশঙ্কা করছি তোমরা কেউ আজাব থেকে বাঁচতে পারবে না করো। তিনি আবারও বললেন রিপিট করছেন মিকিয়াল এবং মিজান মাপ এবং ওজনের দাঁড়ি পাল্লায় এবং অন্য তরিকায় যেটা ব্যবহার হচ্ছে কি তোমরা বিল পূর্ণভাবে এর ভাব এগুলোকে ডিল করো। মানুষকে ঠকিও না হক পরিপূর্ণভাবে আদায় করে দাও ঠোকা ঠকাঠকি করো না সুন আর মানুষের জিনিসপত্রগুলোকে কম দিও না আবার রিপিট করছেন তিনি কমিয়ে দিও না মানুষের জিনিসপত্র দেওয়ার সময় পরিপূর্ণ ভাবে দাও আর জমিনের মধ্যে দুর্নীতি করে বেরিও না এই দুর্নীতি ওজনে কম দেওয়া ঠকানো দুর্নীতি না এই দুর্নীতি করো না ফাসাদ করো না এগুলো কারণে সবাই ফাসাদ সৃষ্টি হয়ে যায় তোমরা কেন এগুলো করো কাছে যেটা বাকি আছে যেটা তোমার পাবা তোমাদের লাভ একটা প্রত্যেক ব্যবসায়ী লাভ করার সুযোগ আছে তাই না ঠকা ঠকাঠকু না করে কি লাভ করা যায় না ব্যবসায়ী যা দিয়ে কিনবে তার একটা ইনসা ইনসাপূর্ণ লাভ পাওয়ার হক আছে তোমাদের কথা কেউ বলে যা দিয়ে কিনছো তাই ছে দামেই বিক্রি করতে হবে এটা তো আল্লাহ বলেন নাই তুমি একটা জিনিস দশ টাকা দিয়ে কিনেছ তুমি তেরো টাকা বিক্রি করো তিন টাকা লাভ হলো বারো টাকা বিক্রি করা দুই টাকা লাভ হলো এটা তো একটা সিস্টেম আছে কাজ করে এটাই তো ব্যবসা ঠকাঠকি দরকার কি এখন তুমি এই উল্টা পাল্টা মানুষকে প্রতারণার মাধ্যমে ঠকিয়ে তুমি ব্যবসা যদি করো তাহলে এটা ভালো না বাকি ইয়াতুল্লাহ খাইকুম আল্লাহ তালা তোমাদের হক খালাল প্রফিট জেনুইন প্রফিট যেটা লাভ হওয়ার কথা এরকম লাভ লো লাভের ভিত্তিতে ব্যবসাটা করবা এটার মধ্যে এই না ঠকিয়ে যে লাভটা হবে এই লাভটা তোমাদের জন্য অনেক বরকত নিয়ে আসবে তোমার ব্যবসা অনেক বরকত দিয়ে দিবেন আল্লাহ তোমার পরিবারে বরকত দিবেন আর মানুষকে ঠকিয়ে যারা বেশি লাভ করে খায় তাদের পরিবারে খুব ভরপুর হয়ে যায় তাদের পরিবারে দুর্গতি ছেলে একদিকে যাবে মেয়ে একদিকে যাবে স্বামী স্ত্রী ঝগড়া চলতে থাকবে শান্তি হবে না টাকা দুটা বেশি গুনবে কিন্তু হবে যে ছেলে উল্টা করে গাড়ি একটা কিনে দিবে এক্সিডেন্ট করে ওখানে তার জরিমানা এই উল্টাপাল্টা চলতেই থাকবে আর আমি তো তোমাদেরকে এই নসিহত করার কি করো আমি আমি আল্লাহর পক্ষ থেকে বলার জন্য আল্লাহ তালা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন বিদায় আমি বলছি তোমরা মানবা কি মানবা না তার আমার আর কোন দায়িত্ব নাই বুঝানোর দায়িত্ব আছে সব এখন এই যে মানুষ এখনো বিশ্বাস করে টাকা বেশি হওয়ার লোকে। আল্লাহ বলেন অন্য আয়াতে কল খাবিস খাবিস হে নবী আপনি বলে দেন খাবিস নাপাক পাক সুদ ঘুষ প্রতারণা ঠকাই ঠকিয়ে যা কিছু এগুলো মানুষে নিয়ে বাড়ায় লাইফ ও তৈব এই খাবি জিনিস যদি খুব অনেক বেশিও হয় আর তৈব যদি কমও হয় এরা কখনো সমান না নাপাক ইনকাম মানুষের হক নষ্ট করে খাওয়ার ইনকাম ঘুষ খাওয়ার ইনকাম এগুলো যদি বেশিও হয় কিন্তু আর যদি হালাল ইনকাম কমও হয় দুইটার মধ্যে বিশাল তফাতো ভালো লাগার কথা না ওনার মাধ্যমে পৃথিবীর মানুষকে বোঝানো হচ্ছে যে তোমাদের বেশি হলেই খুব ভালো লাগে আমাদের সরকারি কর্মচারী বেতন হলো তার তিরিশ টাকা আর উপরি কত আরো সত্তর টাকা ধরে সে দেখে আমি তো যদি উপরই নেই আরো ঘুষ খাই তো আমার বিশ হাজার নিলে আরো পঞ্চাশ হয়ে যাবে অনেক বড় হয়ে গেল আর যদি আরো বেশি নেই তো আমার এক লাখ হয়ে যাবে এই ঘুষ খাওয়ার কারণে তার অনেক বেশি হয়ে যাচ্ছে তিনটা তো মনে হয় তার অনেক হয়ে গেল কিন্তু তার যে কোনখান দিয়ে বের হবে এগুলোর ক্ষতি সেটা তো আমরা কিছু দুনিয়াতেও মাঝে মধ্যে দেখি আর আখেরা তো বাকিটা আছে কাজেই বেশি দেখা শুধু মা শুধু নয় হক হালাল যে কর্মচারী সবাই ঘুষ খায় আর সেই তারা একলা হালালের উপরে থাকে ঘুষ খাওয়ার সুযোগ আছে তারা সবাই তাকে অংশ স্বাদেশে নেয় নাই তার কষ্ট হয় সংসার কষ্ট হয় কি না হয়ে যায় তার যে তৈব আছে তার কাছে এটা যে আল্লাহর কাছে কত দামি জিনিস সে একটি জেহাদের মধ্যে আছে আল্লাহ আল্লাহতালা তাকে যে কত চাপ দিবেন এই লোভ সংগ্রহণের প্রচেষ্টার সংগ্রামী যেহাদে সে আল্লাহর কাছে বিশাল কিছু মালিক হয়ে যাবে আর এরা যারা খেলো উদর পূর্তি করল ছেলে সবগুলোকে আল্লাহ আগুনে তৈরি করার জন্য এসেছে কি। যে রিজিক খাওয়া হয় হারাম অংশ থেকে হারাম জিনিস খেয়ে যদি শরীরের মধ্যে গোস্ত মাংস তৈরি করা হয় এই গোস্ত মাংস জাহান নামে জ্বলার জন্যই ফিট তাহলে নিজে। খাওয়া দাওয়া ছেলে জন্য খাওয়া দাওয়া করে ওদেরকে নাদুস নুদুষ্টি হারায় খুব গোস্টমাছ খুব ভালো করে খাওয়ালো জাহার নামের জলার জন্য ওদেরকে রেডি করলো আল্লাহ মাফ করুন কে বুঝাবে কথা কে বুঝাবে তাদেরকে যারা আজকে ঘুষ খায় আরেকজন টাকা দখল করে নিজে ছেলে মেয়ের জন্য বালাখানা তৈরি করে যেতে চায় সে তাদের জন্য কোন উপকার করছে না ছেলে জন্য কি করছে ক্ষতি করছে এটা বুঝাবে কে মানুষকে আমি আর কি করবো আমি তোমাদের হেফাজত না তারা বলল হে সোয়াইব তুমি যে নামাজ পড়ো তোমার তরিকায় এই তোমার এই নামাজ বুঝি বলে আমাদেরকে যে আমরা যে সমস্ত পূজা করে গেল তাদেরকে বর্জন করব ফেলে দেব তোমার নামাজ বুঝি এই কথা বলে তোমাকে তাহলে তিনি যে নামাজ পড়তেন তারা দেখছে দেখতো তিনি তাদের মতো পূজা করেন না তিনি নামাজ পড়েন সুন্দর তরীকে আল্লাহ তালা কাছে তার মানে তোমার এই তো ঈদে আমরা বিশ্বাসী নই বাপ দাদার সেরেকের মধ্যে আমরা মজবুত হয়ে থাকবো এই বাপ দাদার দোহাই দিয়ে আবু তালু থেকে শুরু করে মক্কার মাজারি বিশ্বাসী পূজা করা শুরু করে দেয় ওরসের মাধ্যমে সিন্নি মাধ্যমে বিভিন্ন রকমের শেরেকের যে রমরমা ব্যবসা চলছে তাদেরকে যদি বলেন যে এগুলা সেরেক তারা কি আপনাকে সহজেই ওয়েলকাম করে ফেলবে মেনে নেবে তারা তৌহিদে আসবে না কারণ কারণে তারা মজা পেয়েছে অনেক আর বাপ দাদা আমল থেকে চলে আসছে এই মাজারের এত ফিল এত বুজুর্গ এত বড় বুজুগর ব্যাপারে তুমি এইরকম উল্টাপাল্টা মন্তব্য করো আর যদি বলে তালে মাজার অলিওয়াল্লা ভাবে গালি গালাজ করলো এটা গালি গালাজ হলো যে অলি আল্লাহর হাতে কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা আল্লাহ তালার হাতে তো অলিওয়াল্লাহকে গাল মন্দ বললেন আপনি আমার সঙ্গে সাবধানে থেক আর আমার কথা শুনো আমি তোমাদেরকে জানলাতে পার করে দিব কোন সত্যিকার অলি আল্লাহ এই কথা বলবেন কোন না তিনি নিজে আল্লাহর কাছে নিজের আখরাতে জন্য চোখের পানি সবচেয়ে বেশি ফেলবেন আর যারা উল্টাওয়াল্লা দাবি করে নিজেরা কনফিডেন্সে চলে তাহলে গেল তাদের কপাল খারাপ তারা মিস করেছে। দিক থেকে তারা তাদের সরেক ছাড়বে না সালাতের এই আকিদা হচ্ছে তৌহিদের আকিদা আল্লাহর এ বাদত করার আকিদা এটা তারা নেবে না এটাও তিনি দাওয়া দিয়েছিলেন তারা এটাকে প্রত্যাখ্যান করলো দুই নম্বর দাওয়া দিয়েছিলেন যে তোমাদের মানুষের সম্পত্তি লেনদেন বেচা কিনা অর্থনৈতিক লেনদেনের মধ্যে ঠকাঠকি করোনা ওজনে কম দিও না ইত্যাদি সেটার ব্যাপারে তারা বলছে আর আমরা আমাদের এই সম্পদ বেচা টাকা পয়সা কেমনি কি করব না করবো এইটাও তোমার নামাজ আমাদেরকে বলে নাকি তোমাদের তো তোমার তরিকা নিতে আমরা কোনটাই নিব না কারণ ওই তরিকার মধ্যে অনেক মজা পেয়েছে তারা এখন আপনি ঢাকা শহরে যদি ব্যবসায়ীদেরকে জমা করে অনেকখান ওয়াশ করেন এই ঠকাঠকি করো না মানুষকে লিমিট পরিমাণ লাভ করে নাও যেটার দাম তিনশো টাকা এক হাজার টাকা চাইও না বড় কিছু যখন দাম সবার অভ্যাস আছে চারশো টাকা চাও এভাবে বুঝাই দেন বুঝবে নাকি কয় আপনার কথা শুনলে ব্যবসা আমাদের উঠে যাবে ব্যবসা আমাদের থাকবে না এমন আকিদা বিশ্বাস মজবুত হয়ে গেছে হারামারি পরে মনে করো অসম্ভব তো তারা এই কথা বলল যে তোমার এই নামাজ তোমার বলে আমাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করবে এটার মধ্যে এটা করেই তো আমরা মালদার হয়েছি এটা সাথে ব্যবসা আমাদের চলবেই না কালা আহ তাল হালি মর নিশ্চয়ই মনে হয় আপনি অনেক সবর ধৈর্য বুদ্ধি জ্ঞান অনেক কিছু আপনার আছে নবীতে জ্ঞান বুদ্ধি আছে আপনি খুব বুদ্ধিমান মানে হলো তার মানে কি উপহাস করছে ও এত বুদ্ধি নিয়ে চলেন আপনি আপনার বুদ্ধি নিয়ে আমাদের ব্যবসা চলবে আর আপনার এত জ্ঞান আমাদের বাপ দাদা চৌদ্দ গুশির মনে হয় কিছুই বুঝেন না সব আপনি বুঝছেন সেদিনকার এক যুবক ছেলে আপনি আর আমাদের বড় বড় বুজুগানে দিন যারা এই সমাজে এই সমস্ত মাহ বুধের পূজা করে গেছে বিপদে ডাকছে সবাই ভুল আর আপনি আপনাকে বিদ্রুপ করা তখন তিনি তাদেরকে আবার বোঝালেন কলমিনা তিনি বললেন উপহাস করে তো লাভ নাই কিন্তু আলাবাই না তুমি রব্বি আমি যদি আমার রব যিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে দলিল প্রমাণ তোমাদের কাছে নিয়ে আসি এভিডেন্স নিয়ে আসি ও রাজা খান ইমিন হরিস আর তিনি আমাকে তার কাছ থেকে অত্যন্ত সুন্দর রেজক দান করেছেন এই রেজেক বলতে কোনটা মুফসিরাম বলেছেন কেউ কেউ যে নবুয়ের রেজক এত নবুয়ের মতো মর্যাদা সান আল্লাহ ওনাকে দান করেছেন এই রেজেকের দিকে তিনি ইঙ্গিত করেছেন যে আমার নিজের গবেষণা থেকে আমি তোমাদের ধর্ম উল্টনের জন্য কোনো চিন্তা করি নাই আমার আল্লাহ আসম তোমাদের সবার যিনি মাহ বোধ সৃষ্টিকর্তা তিনি আমাকে নবুয় দিয়ে এই সমস্ত দিন দিয়ে পাঠিয়েছেন আমাকে সেই কথাই বলছি তো আল্লাহ তালা ওনাকে আখরা দিনের নিয়ামতে রিজেক দান করেছেন হাসানা দিয়েছেন এবং দুনিয়ার মধ্যেও যারা দিন দার আমার দিন চলে যাচ্ছে তোমরা কেন সামটা ঢুকাও আর আমি তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করি আমি নিজেও তার বিপরীত কাজ করি না আমি নিজে সেটা আমল করি আমি যে হক, সত্য, হালাল, পাক পবিত্রতা যে কত মধ্যে আছে। আমি এগুলোর ফিল করি আমি নিজে এগুলো আমল করি তা এটা একটা এই এই নবীদের কাজের তরিকায় যারা দিনের কাজ করব আমরা দিনের কথা বলবো আল্লাহ তালার জন্য আমরা যা বলি তা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে এটাই হলো অন্যতম বড় কাজ দিনের কথা বলাই শুধু কাজ না আল্লাহ আমলে কিভাবে ঢুকাবেন তার জন্য চেষ্টা করা তাহলে আল্লাহ কবুল হবে তা না হলে সুন্দর সুন্দর বক্তৃতা ঘন্টা বার ঘন্টা যদি করি ওয়াজ করি তিন ঘন্টা ওয়াজ করলাম আর ঘরে গিয়ে যে বলি আমল তার উল্টা হয়ে যায় আল্লাহ মাফ করে দিক এর শাস্তি কত কঠিন হতে পারে তো নবী সাইব আলাহিসাম বলেন দেখো আমি কাজগুলো এইভাবে করি যে আমি নিজে আমলে চেষ্টা করি আর সেই আমলের দিকে তোমাদেরকে ঢাকার চেষ্টা করি আর আমি তো দোদ্দূর পারি সমাজকে সংশোধন করতে চাই এস্লাস করতে চাই সমাজে কোথায় দুর্নীতি আছে মানুষ কোথায় অন্যায় করে হারামের দিকে যায় অপকর্ম করে নাপাকের দিকে যায় এগুলো থেকে ইলাস করার কাজ আমি এক রাম এই সমাজকে ইস্লাফ করেছেন আমার পরে যারা দাওয়াতি দিনের কাজ করবেন তারা সমাজের কোথায় কোথায় এরকম নষ্ট আছে দুর্নীতি আছে হারাম আছে বেপর্দা আছে এইগুলো থেকে সমাজকে তারা ইসলাম করার চেষ্টা করবেন সেই আমি আর আমি আমার তৌফিক তো আল্লাহ ছাড়া আর কেউ না তার কাছ থেকে যারা তফিক আমি পাই আমি চাইলেও বেশি করতে পারবো না আল্লাহ তৌফিক না দিন যারা দাওয়াতি দিন কাজ করবো আমাদের এটাই লেসন যে আমি সব করে ফেলবো আমার এত কনফিডেন্স আমি খুব ভালো বক্তৃতা করতে পারি আমার কথা কত লোকে শুনবে এরকম কনফিডেন্স নয় আমাদের কিছু নাই আল্লাহ তালা যদি আমাদেরকে ব্যবহার করে আল্লাহ যদি তাও দান করেন এরকম আমাদের মানসিকতা থাকতে হবে যে আল্লাহর জন্য আল্লাহ তালা ব্যবহার করলে সেটাই আমাদের জন্য একমাত্র সৌভাগ্যের কারণ ব্যবহার করে যদি আল্লাহ কবুল করেন আলৈহ তামাক ইহি উনিব আমি তার উপরে তাক করছি আর তার কাছে আমি তাও করি ফেরত যাই তার কাছে আমি যাব আমি সবকিছু তার কাছে চাই তোমাদের কাছে না কুম শিকাকি আইবা কুমিস আউ কাউম স হে আমার কৌম আমি অনেক শঙ্কিত হয়ে পড়েছি তোমাদের ব্যাপারে আমি ওয়ারিড হয়ে গেছি আমার সঙ্গে তোমরা যে দুশ্মনী করছ আমার বিরোধিতা করছ তাহলে হক বিরোধিতা করা এটাই ছাড়া জীবন ধরে দুনিয়ার মধ্যে প্রত্যেকটি যুগে যুগে হয়েছে এই যে আমার দুশ্মনী করতে গিয়ে আমার বিরোধিতা করতে গিয়ে তোমরা যদি এমন ক্রাইম কর আল্লাহ তালার আজাব তোমাদের প্রতি এসে পড়ে যেভাবে কৌমিনুহ নুহের উপরে এসেছিল কৌমে হুদের উপরে এসেছিল আমরা শুনে আসলাম তাদের কাহিনী আজাব হয়েছে ঘটেছে এগুলো যে আল্লাহর কথা না শুনলে দিয়ে শরীফের দিকে গেলে আর দুনিয়ার মধ্যে এই সমস্ত শয়তানি এবং নাফর মানি এবং হারামকে ছড়িয়ে দিলে ইত্যাদি কি আজাব আল্লাহ কাছ থেকে আসছে তোমরা দেখেছ বিভিন্ন জাতির মধ্যে আর টাইম সময়ের দিক থেকেও লুত আল্লাহ সালামের যে আগমন সহ আল্লাহ সালামের থেকে বহুদিন না কাছাকাছি ওটা এই ঘটনাগুলো আশেপাশের কম মধ্যে জানা আছে যে এই খেলুতের উপরে কি মসিবত নেমে এসেছিল মৃত যেটা ঘটে গেছে এটা তাদের জানা ছিল এটা তোমাদের দূরের ঘটনা না তোমরা জানো আল্লাহ করলে কি আজাব হতে পারে আমার আশঙ্কা তোমরা যদি এইভাবে দুশ্মনি করতে থাকো কোন সময় তো আমাদেরকে আল্লাহ আজাব ধরে ফেলে ইমুদ কাজে আমার আবেদন তোমাদের কাছে যে গুলা আগে হয়ে গেছে এগুলো ছেড়ে দাও তুই তু বুলাই আলার কাছে মাফ চাও ভালো করে তবো করো তার কাছে তাহলে তোমরা আগে গুণা করে থাকলেও ইন্না রব্বি রহিমু আশ্চই আমার রব অনেক দয়াশীল দয়াময় অনেক মেহরবান আর তিনি অত্যন্ত সংবেদনশীল তিনি অনেক করুণা করেন মানুষকে কেউ ওনার কাছে আসলে গুণা করেছে মাফ চাইলে তবা করলে স্ট্রেক করলে তিনি সব মাফ করে দেন তোমাদের জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি তোমরা যদি তবা করো আল্লাহ সব সবগুলো মাফ করে দেবেন তাদের এই আবেদনের জবাবে তারা কি বলল। হে সাহেব তুমি যে কি বল তোমার অনেক কথা আমরা বুঝি না তারা বুঝে না নাকি তাদের ভাষাই কথা বলছে ফ্রেঞ্চের কাছে গিয়ে ইংলিশ কথা বলে নাই তাদের জবান তিনি বুঝেন তারা তার জবান বুঝে এবার বলা হয়েছে তা বলে তোমার কথা বুঝি টুঝি না কি বলে এগুলো আমরা বুঝিনা তুমি বলে লাভ নাই সোদা কথা তোমার কথা বুঝি না তুমি বলো না এটাই হলো তাদের এত আমাদের সঙ্গে এই এইগুলা নিয়ে শুরু করে দিয়েছ আমরা তোমাকে যদি এখন অ্যাটাক করে বসি তো আমরা তো তুমি দুর্বল তুমি এই অ্যাটাক থামানোর মতো কোন শক্তি তোমার নাই তুমি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে তারা এরকম মেসেজ দিতে যাচ্ছে নাকি। প্রথমে তো অস্বীকার করে পরে ফিজিক্যালি বলে যে আমরা তো তোমাকে এখনই পাথর মেরে শেষ করে দিতাম একটা কারণেই করি না তোমার গোষ্ঠী আছে একটা গোষ্ঠীটা তোমারে কিছু একটু সাপোর্ট করে আমরা জানি মানে ওনার কমের লোকেরা আবার ওনাকে খুব ভালো পায় যে আবু তালেব নেতৃত্বে যেভাবে বনি বনিহাশেম আব্দুল মোতালে মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে না আইনিও হেল্প করেছে ওই রকম সোহাই কেসেও তাই ছিল বলে তোমার গোষ্ঠীটা পিছনে না থাকলে তোমার দ্বিতাম শাস করে বহুত আগে পাথর দিয়ে আর তুমি আমাদের কাছে এমন তোমার তোমাকে আমরা ভয় করি সম্মান করি তোমার কোন শক্তি আছে ইত্যাদি এগুলো আমরা কোনটাই গণি না তোমার কোনো মূল্যই আমাদের কাছে নাই আফসুস হে আমার কম আমার ছোটখাটো একটা গোষ্ঠী আছে এটা তোমাদের কাছে আল্লাহ থেকে বেশি শক্তিশালী হয়ে গেল না এইটার গুরুত্ব তোমরা দিলা আর যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন পিছনে আমার আল্লাহ আছেন সেই আল্লাহর কোন দামই না তোমরা কেয়ারই করলেন তুমুয়ারিয়া আর আসে আল্লাহ কোনো গুত গুরুতে যে পাত্তাই না সে আল্লাহকে তোমরা ফেলে দিলা যা আল্লাহ কিছু করতে পারে আমার বিরুদ্ধে তোমাদের সেই ভয় থাকার কথা ছিল কোন সেটা তোমরা কোনো না আমার রব তোমরা যা কিছু করছো সব কিছু সম্পর্কে অবগত আছেন এবং তিনি সবকিছু তোমাদেরকে ঘেরাও করে রেখেছেন তোমরা তার ঘের বাইরে কিন্তু না তোমাদের যে কি কঠিন সময় চলে আসতে পারে তোমরা সতর্ক হচ্ছ না তিনি কন্টিনিউ করছেন ক্ষত হব না আমার দাওয়াতি কাজ আমি করে যাব তোমরা আমাকে থ্রেট করলে আমি থামবো না সাউ নি খুব অল্প সময়ের জানতে পারবে ও অচিরেই টের পাবে যে কার কাছে আজাব এসে তাকে অপমানিত করছে লাঞ্ছিত করছে আর কে মিথ্যাবাদী এগুলি তোমাদের কাছে অচিরেই অল্প দিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে কিন্তু যদি বাড়াবাড়ি করতে থাকো রকিব আর ইন্তজার কর ঠিক আছে তোমরা তোমাদের তরিকে থাকবে আর আমিও ইন্তজার করব দেখি আল্লাহ তালা কি করেন ফাইসা আর যখন আল্লাহ বলেন আমার হুকুম এসে গেল আলাপের ফয়সাল্লাহ এসে গেল আমি তখন সাইফকে এবং তার সঙ্গে যারা ইমানদার ছিল তাদেরকে নাজাদ দিয়ে দিলাম সেখান থেকে বের করে নিয়ে আসলাম সাইফ সাইডে আর এই জালিম গোষ্ঠীকে ধরে ফেলল বিরাট একটি আজাব কিসের আজাব বিরাট একটি শব্দ বড় ধরনের শব্দ হুঙ্কার তাদেরকে ধরে ফেলল এবং এসেছে জিবরিল আলসালামকে পাঠিয়ে আল্লা তালা বললেন জিব্রিল চিৎকার দাও তিনি চিৎকার দিলেন এই চিৎকারে তাদের কান ফেটে সবগুলো ধপাস করে পড়ে একদম তাদের ঘরে বাইরে যে যেখানে আছে সেখানে সবগুলো লাশ পড়ে গেল শব্দের আওয়াজ মনে হলো এই বাড়িঘর গুলো এমন বিরান হয়ে গেলো একটা লোকের নড়াচড়া করার নাই এরা কোনোদিন এই বাড়িঘরে বসত বাড়িতে ছিল এটা বোঝারও কোনো কায়দা নাই সমস্ত সাফ হয়ে গেল সামুদ এইভাবে তাদের জন্য হালাক হয়ে গেল তারা তারা আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেল শিকার হয়ে গেল যেভাবে সামুদ জাতি কমে সলেহেদ ওই সামুদ জাতি যেভাবে আল্লাহর আজাবের শিকার হয়ে দূর হয়ে গেলো আল্লাহ রহমত থেকে চিরদিনের জন্য এই আজাবের কারণে চিরদিন তারা আল্লাহর রহমত থেকে ওয়ালিকুম আসসালাম তারা বঞ্চিত হয়ে গেল পৃথিবীতে যুগে যুগে আল্লাহ কম কে হালক করেছেন এবং চ্যালেঞ্জ করেছিল আল্লাহ করে হয়তো তাদের উপরে এই মুহূর্তে চলে আসছে না কিন্তু প্রত্যেকেই প্রত্যেক জাতিকে টাইম টু টাইম বড় ধরনের প্রাকৃতিক আদাব গদ দিয়ে টাইম টু টাইম যে সাইক্লোন দিয়ে আগ্নেগড়িয়ে দিয়ে তারপরে আপনার বিভিন্ন রকমের বিপদ দিয়ে যে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের তারপরে খবর নেই সুনামি মতো এরকম কত মানুষ হয়ে গেল শিক্ষা নেয় না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন ওই সমস্ত গুণা থেকে দূরে থাকি যে সমস্ত গুণাগুলোর কারণে পৃথিবীর জাতিগুলো নষ্ট হয়ে গেছে আমাদের কমের মধ্যে যেন আমরা তফিদ নিয়ে আসতে পারি সেদিক থেকে যেন আল্লাহ তো আমাদের জাতিকে উদ্ধার করেন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেনের জন্য আমরা প্রতারণা ঠকানোর রাস্তা থেকে দূরে সরে আসি বেচা কেনার জন্য আমরা ওজনে যেন আমরা কখনো কম না দিই না ঠকাই আমাদের জাতিকে আল্লাহ তালা বুঝার তসুক দান করুন